কোন মানুষ যদি মারা যায় মসজিদের মাইক দিয়ে বলা যাবে কি মসজিদের মাইক দিয়ে বলার ব্যাপারে কিছুটা আহমদের মতামত আছে তবে বাজ ওনারা বলছেন যদি মসজিদের মাইক দিয়ে লিল এখবার ওয়ালিলাম মানে মানুষকে মৃত্যুর খবরটা শুধুমাত্র জানিয়ে দেওয়া খবর দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে যাইজ কিন্তু যদি এটার দ্বারা তার বড়ত্ব প্রকাশ করা তারপরে মানে বড় লোক মারা গেছে আর যদি একবার বলল এলাকায় যে মুখ মারা গেছে সংবাদটা পৌঁছানো কারণ সংবাদটা পৌঁছানোর অনেক জরুরি দরকার আছে কারণ ওই লোকের সাথে কারো লেনদেন আছে তো পাওনা দাওনা আছে তারপরে ওই লোকের জানাজার ব্যাপার আছে অনেক কিছুর ব্যাপারের সাথে জড়িত আছে এই জন্য শুধু লীল এলাম এ ওয়ালা যে লোকটার মারা গেছে এই খবরটা জানানো শুধুমাত্র এতটুকুর জন্য বৈধ